सकाल छटाय बांगलेशे बीस टी बांगल्ए বাংলা মানবতা সমাধান সালামু আলিকুম রহমতুল্লাহ ওবরাকুলিল্লাহের কাছে সম্মানিত শুধু দর্শকবৃন্দ আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সমষ্টিক আলোচনায় আপনাদের সকলকে প্রাণডালার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে আমরা একটি বিষয় নিয়ে সম্মিলিত আলোচনা করে থাকে এবং সেখানে আমন্ত্রণ জানানো হয় বিজ্ঞ আলোচকদেরকে যারা পরআন হাদিসের দলিলের আলোকে সপ্রমাণ বক্তব্য উপস্থাপন করত একটি বিষয়কে সর্বসাধারণের বোধগম্য করে তোলেন যাতে আমরা সকলে এর থেকে উপকার সাধন করতে পারি কল্যাণ লাভ করতে পারি এবং সঠিক একটি নির্দেশনা পেয়ে যায় সেই লক্ষ্য নিয়ে পৃষ্টিভির এই আয়োজন হচ্ছে সমষ্টিক আলোচনা আর এখানে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ইসলামের পাঁচটি স্তম্ভের প্রধান ও প্রথম স্তম্ভ তহিদালের স্বীকৃতি যাকে আমরা বলি শাহাদেতাইনের স্বীকৃতি এই স্বীকৃতির মাঝে কি ইহলৌকিক কল্যাণ নিহিত রয়েছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মধ্যে বিজ্ঞ আলোচকদের উপস্থিত রয়েছে আর চলুন না আমরা তাদের সাথে পরিচিত হয়ে প্রথমেই আমরা পরিচিত হব আমার নান্দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আছেন বিজ্ঞ আলোচক আলেম শেখ মুজাফর আর আমার বামে উপবিষ্ট আছেন আরেক তরুণ প্রতিভা আলম শেখ আহমদুল্লাহ আমরা যেটা বলেছিলাম এই কথার স্বীকৃতি দিচ্ছি এই স্বীকৃতির মধ্য দিয়ে ইহ জগতে আমরা কি কল্যাণ লাভ করতে পারছি হচ্ছে আমাদের মূল বিষয়ে আলোচনার জন্য আমরা আলোচনা শুনব তারা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবেন সব্রমান বক্তব্য আপনাদের জন্য আমাদের জন্য স্বীকরণীয় হবে প্রথমে আমি ডক্টর আবদুল্লা জাহাঙ্গীরকে আলোচনা সূত্রপাত করার জন্য বিনীত আহ্বান জানাবো আসলে বিশ্বাস মানুষের জীবনের চালিকা শক্তি আমরা দেহের যত শক্তি আছে সব শক্তি নিয়ন্ত্রণ করে আমাদের বিশ্বাস বিশ্বাস আর এই বিশ্বাস যদি সঠিক হয় মানুষ মনুষ্যত্বের পূর্ণতায় উঠতে পারে আর বিশ্বাস যদি ভুল হয় তাহলে মানুষ পশুর মতো হয়ে যায় আসলে তৌহিদের বিশ্বাস কি। এটা না বুঝলে তো তাহিদের বিশ্বাসের উপকারিতা যাবে না। এই জন্য খুবই সংক্ষেপেদের বিশ্বাসটা কি একটু ইঙ্গিত করা দরকার। আমরা গত পর্বে একটু বুঝতে চেষ্টা বিশ্বাস আমরা অনেক সময় মনে করি শুধু আল্লাহ এক এই কথাটা মেনে নেওয়া মেনে কিন্তু আমরা আনকেরিমে দেখতে পাই যে আরবের কাফেররাও আল্লাহ এক বিশ্বাস করত। আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা একমাত্র রিজিকদাতা একমাত্র সর্বশক্তিমান বিশ্বাস করা আর এটাই হলো লাহ লাহ মানে এই নয় যে আল্লাহ সারা কোন সৃষ্টিকর্তা নেই আল্লাহ সারা কোনো বিচার করি নেই আল্লাহ সারা কোনো বিধানদাতা নেই আল্লাহ তার হায়াতের মানিক আল্লাহ যুগে যুগে যে তো নবী ও রসুল আবির্ভূত হয়েছেন তারা কিন্তু মানুষকে এই বিশ্বাসে পেয়েছেন কিন্তু যে বিশ্বাসে বিশ্বাস একান্ত দাবি ছিল এই বিশ্বাস যদি প্রকৃত অর্জন হয় আমরা আসলে জাগতিক ফায়দাটা কি এটা বুঝতে চাচ্ছি জি জি জি আল্লাহ কোরআন এই জাগতিক ফায়দা বলে দিয়েছেন আল্লাহ তালা বলতেন দরাবল রাজুলা একজন মানুষের অনেকগুলো মালিক আর এক মালিকের সাথে আর এক মালিকের কোন পরস্পর বিরোধী অনেক মালিকের এক চাকর আর একজন মালিকের এক চাকর দুইজন চাকর কি এক হতে পারে সবতই না একজন মালিক খারাপ হলেও তাকে খুশি করা যায় আর যে চাকরের অনেক মালিক সে চাকর কখনোই শান্তি থাকে না শান্তি এটা হলো তৌহিদ এবং এর স্বীকৃতি মানুষকে এটা কেমন আমরা খুব সহজে বুঝি আমরা যারা পুরনো গ্রিক এপিক পড়ি অথবা মানুষের মূল সমস্যা কি দেখানো হয়েছে অমুক দেবতা বর দিয়ে ফেলেছে বা আরেক দেবতার কাছে ছুটেছে বর কাটাতে অভিশাপ দিয়েছে অভিশাপ কাটাতে ছুটেছে যে মানুষটা শিরকে লিপ্ত ওই মানুষটা অন্তরে কখনোই কোনো শান্তি নেই শান্তি পায় সেই মানুষটা নত জানু পশুর মতো ওই গাছের পানি খেলে ভালো হয়ে যায় অমুক দেবতা বা অমুক জায়গায় গেলে কিছু দোয়া পেলে আশীর্বাদ পেলে ভালো হয়ে যাব অমুক কেউ হয়তো বদ দিয়ে দেবে আমার ক্ষতি কেউ হয়তো অভিশাপ দিয়ে দেবে আমার ক্ষতি হয়ে যাবে সে সবসময় কল্যাণ অকল্যাণের দুশ্চিন্তা অস্থির ছুটে বেড়ায়ুটে বেড়ায় তার অন্তরে কোন অশান্তিও নেই কারণ সে জানে আমার সকল কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ সেই আল্লাহ আমার স্পষ্ট যে সে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস করে পূর্ণ স্বাধীনতা লাভ করতেছে আর যে বিশ্বাস করে তার সকল কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ তার মনের অভিব্যক্তি আল্লাহর কাছে যাকে সে সময় কাছে পাচ্ছে কোথাও ছুটে বেড়াতে হচ্ছে না এবং সে বিশ্বাস করে আমার রব আমার কল্যাণটা নির্ধারণ করে রেখেছে আর এজন্যই দুশ্চিন্তা মুক্ত পবিত্র অন্তর অর্জনের জন্য আমাদের তহিদের বিশ্বাসের বিকল্প আর কিছু নেই আচ্ছা বলছেন এখানে যেটা মহাদেসেরাম পুরান এবং সন্ন্যাস থেকে বিশ্লেষণ করে ছোট্ট একটা কথা বলেছেন আগে যত ইলাহ যত মা যত বুধ পোজা ইত্যাদি যা কিছু আছে সবগুলোকে আমাকে আগে অস্বীকার করবো তারপরে কে ইল্লাহ এরপরে আমি ঠাঁই দিবে হৃদয়ে আল্লাহকে কিন্তু বাস্তবতা যেটা সেটা হলো একজন ব্যক্তি বলছে আনবে আর ইমানের মধ্যে মিশ্রণ ঘটাবে না আগে দ্বারা আগে সমস্ত সিরিখ কে করা হয়েছে তারপরে আল্লাহকে স্থান দেওয়া হয়েছে এরপর সাহায্য পরে আর একটা ও আশা মোহাম্মদ এর একটা যে ব্যক্তি ইমানের সঙ্গে করল ইমানে যা ত্রুটি থাকলো ফকাত হাবিত আমালো নষ্ট হয়ে গেল আখরাত আর ওই ব্যক্তি দুনিয়া পে যেমন এইভাবে মিশ্রণ করলো পরকালীন জীবনে সে বাকি অন্তর্ভুক্ত হয়ে যাবে এখানে প্রথম অংশটি হলো আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ যে উপরে এই অর্থটা ভালোভাবে বুঝেছিল আবু জাহাল যে এই বাক্যটি বললে আর মক্কার সেখানে যাওয়া যাবে না এই কথাটি বুঝার কারণে যখন রসদালাম বললেন ফের দিল যে কারণটা সে বুঝেছিল যে এই বাক্য প্রচার করলে মানুষ সবকিছু বর্তন করবে এটা দুটি পয়েন্ট আমাদের কাছে পরিষ্কার হলো বিন্দু একটা হলো আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব তিনি আলোচনার মধ্যে নিয়ে আসছেন যখন মানুষ এক আল্লাহকে মেনে নেবে তৌহিদি পূর্ণ বিশ্বাসী হবে এবাদত কেবলমাত্র আল্লাহ খালিস করবে তখন এই মানুষ এক প্রকার স্বাধীনতা লাভ করবে তাকে আর অন্য কারো কাছে ধারস্থ হতে হবে না অন্য কাউকে ইলাহ মানতে হবে না স্বাধীনতা লাভ করবে আর আরেকটা শেখ মুজাফরের আলোচনার মধ্যে আমি যেটা উত্থাপন করেছিলাম সেটা হলো এই যে মানুষ যখন এক আল্লাহ করবে আছে এ বিষয়ে কিন্তু সময় হলো একটা ছোট্ট বিরতির বিরতিতে যাচ্ছি বিরতির পর পুনরায় আবার আপনাদের সাথে আলোচনায় অংশ নেব আল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম लोक सल्लासल्लम के कदा जिज्ञेस करल इमाम रसुल सल्लाहमें जार हाथ एवं मुख थीम व्यक्ति निरापद थे সহি বুহারি প্রথম খণ্ড ইমান উত্থায় হাতের সংখ্যা এগারো ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হেভন ও হেল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 जयंट डर जाके नायक देख अर्धांगी नांगी ना आज रत साढ़े सात शार टाइम सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है আপনার উপর যেমন সম্পদশালী সামর্থবান হিসাবে ঠিক একই ভাবে মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে সম্মানিত শুধু দর্শক বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি কথা হচ্ছিল যে শাহাদসুল এই যে তোহিত স্বীকৃতির মধ্যে জাগতিক মানে নিহিত আছে। আসলে আমরা হলাম নগদে বিশ্বাসে নগদ জাপাও হাত পেতে নাও পাখির খাতায় শূন্য লাভ কি শুনে মাঝখানেতে বেজায় ফাঁক সেটা হয়ে থাকে সাধারণত মানুষ নগদ এখন আমরা মনে যদি করি যে এইগুলির পরকালের উপকারিতা না আল্লাহ রব আলমিন দুনিয়াকেই আগে টার্গেট করেছেন দুনিয়াটাই সুখ হোক শান্তি হোক আমরা যেটা আলোচনার মাধ্যমে জানতে পারলাম একটা হলো তাদের জন্য থাকবে আমন নিরাপত্তা এবং তারা হেদায়ত পাবে আসলে যখন আমি দিক ভ্রান্ত হয়ে যাব। তখন কোন ঠাই আসলে উপকারিতা কি এই জিনিসটা যদি আমরা জানতে পারি তাহলে যেটা উঠে আসলো আলোচনায় আমরা আর অন্য কারোর কাছে কল্যাণকল্যাণের জন্য যাওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ আমরা সাধারণত আল্লাহ ছাড়া মুসলিম দাবি করে নিজেকে বিভিন্ন জায়গায় আমরা যে ঘুরে বেড়াই এই ঘুরে বেড়াই প্রধানত তিনটি কারণ তার নম্বর এক নম্বর কারণ হলো আমাদের সাধারণত বেশিরভাগ আমরা রুজি রোজগার ইত্যাদিতে বরকতের জন্য যাই দ্বিতীয়ত হলো বিপদ আপদ মুসিবত বালাইগুলো থেকে বাঁচার জন্য যাই তৃতীয়ত হলো আমরা সাধারণত তাদের কাছে যাই নিরাপত্তার জন্য জীবনের নিরাপত্তা বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তার জন্য বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহন তাল্লাহ কোরআনকারিম অত্যন্ত চমৎকার ভাবে এই তিনোটি বিষয় নিশ্চয়তা দিয়েছেন শুধু তৌহিদের বিশ্বাসের মাঝে এক নম্বর আল্লাহাকুবাহ বরকতের ওয়াদা করে আল্লাহ বলেন আমানু লা আল্লাহ তাল্লাহ বলেন যদি কেউ শুধুমাত্র আল্লাহর প্রতি ইমান আন এবং তাকে অর্জন করে খালেজ ভাবে যদি আমরা কলু মুক্ত করি মুক্ত করি পরিচ্ছন্ন করি পবিত্র করি শুধুমাত্র এই একটি আমার এনে আমার বরকতের জন্য কারো দ্বারস্থ হতে হবে না দ্বিতীয়ত আমরা সাধারণত যাই বিপদাপদ থেকে বাঁচার জন্য আমার বালামসিব দূর করার জন্য আল্লাহ তালা এই সম্পর্করণে ওয়াদা করেছেন স্পষ্ট অঙ্গীকার করেছেন যারা তৌহিদ বিশ্বাস করবে দায়িত্ব নিবেন এবং আল্লাহ বলছেন যদি তাহলে তাদের জন্য বর্গত দরজা তিনি খুলে দেবেন আর বলছেন যারা ইমান আনবে নবী হজরতে ইউনুসালে পড়েছিলেন আল্লাহকে ডেকে ছিলেন অন্ধকার থেকে আল্লাহ তালা বলেন যে তার ডাকে আমি সাড়া দিয়ে নজ্জাইন তাকে মুক্ত করে আল্লাহ পক্ষ সুবহানাহু taala এরকম আরো বহু আয়াতের ভিতরে আমরা দেখতে পাবো আম্মান ইয়ুজিবুল মুসতরা اذا দাআহু ওয়াকশফুস সু এখানে আরো একটা বিষয় যেটা আমাদের محترم شیخ مظفر তুলসী লেন সে হয়নি ওটা আপنو বলেছেন যে ইন্নাল্লাযী আমানু আলা বিল্লহি না আমানু মানাউ বিল যুলিমিন তো এখানে জুলম অর্থ আমাদের দর্শকদের আমরা পরিষ্কার করি যারা ঈমান এনেছে এবং তাদের ইমানের সাথে জুলুমকে মিশ্রিত করেনি এখানে হলো সবচেয়ে বড় মহা জুলুম এখানে জাগতিক লাভটা আমরা বুঝি শিরিক করলে সিরিখ কেন আল্লাহ তালা জুলুম বললে এটা খুব ভালোভাবে বুঝতে পারলে আমরা জাগতিক লাভটা বুঝতে পারবো প্রথম কথা হলো নিজেকে আল্লাহ সবচেয়ে বড় করেছেন অথচ সিরিক যিনি করেন তিনি নিজেরই মতো আরেকজন মানুষ তিনি হতে পারে পুরোহিত হতে পারে পাদ্রী হতে পারে তারা যে তহিদের প্রতি আহমান করেছেন মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য হবে তারা বলছেন যে জি জি জি মানুষকে আমরা উপাসনা থেকে একমাত্র আল্লাহ রব্যের উপাসনা জি যেটা বলছিলাম যে এটা উপকারিতা আর শিরকের দুনিয়াবী ক্ষতির আর একটা বড় দিক আছে সেটা হলো কেন আল্লাহ আল্লা তে সবচেয়ে বড় জুলুম বললেন কারণ খুব ভালো করে লক্ষ্য করবে। শিরকে লিপ্ত ব্যক্তি কিন্তু সব হয় না সে অন্যায় করে সে পাপ করে দুর্নীতি করে কাউকে দিয়ে অথবা পূজা করে আরাধনা করে অথবা পাদ্রিকে বলে তার অপরাধটা মাপ নিয়ে নেওয়ার চেষ্টা করে এদের মাধ্যমে তারা যেন মত পেতে চায় তোহিদ ছাড়া কেউ সৎ হয় না মুক্ত হয় তোহিদ বিশ্বাস কি যে আমি যাই করি না কোনো আল্লাহ দেখছেন এবং আল্লাহ ইচ্ছার বাইরে কারোর সুপারিশ কারোর অনুরোধ কেও আমাকে প্রকৃত ভালো মানুষ তৈরি করে এই জন্য ভিতরে আল্লাহ অবাধ্যতা নিজের আত্মার উপর জুলুম সমাজের যত জুলুম দুর্নীতির উৎস হলো শির্ক শিরকে বিশ্বাসে মানুষ কখনো সৎ হতে পারে আরেকটি উপকারিতা আমরা উপদেশ একমাত্র উপকারে আসে ইমানদারদের এবং আল্লাহ কোরআন কারিমের শুরুতে বলেছেন করবে কাকে কাছাকাছি বিষয় যে উপদেশ গ্রহণের জন্য মন প্রস্তুত থাকে যখন এক আল্লা মুখী মানুষ হয় তৌহিদ মুখী মানুষ হয় তখন উপদেশ তার উপকার হয়ে আনে এবং তাকে জান্নাত মুখী এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি আল্লাহ এটা জিদ্দুল খৌ একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিন ব্যতীত তার মধ্যে আর কোনো ভীতি বা ভয় আসে না বা ভয় কাউকে করে না কারণ সে আল্লাহর জিম্মায় এখন যেমন তার সামনে ব্যক্তিকে হত্যা করেছে হাদিস। তখন তিনি বললেন যে আমি একজন মুসলিম হিসেবে যখন আমাকে হত্যা করা হয় তখন আমি কোনো কিছুকে পরোয়া করি না আমার উপরে যে অত্যাচারই করা হোক না কেন সবকিছু হবে আল্লাহ জন্য। আমার দেহ থেকে যত টুকরাই বিচ্ছিন্ন করা হোক না কেন কাল কেনক পৃথক বরকদান করবেন কেন এই সাহসটা তৈরি হলো তার ভিতরে ইমানের তেজস্বীটা কার্যকর ভূমিকা পালন করেছে ওই জন্য যখনই কোনো ব্যক্তি ইমান পোষণ করলো আল্লাহকে মেনে নিল থাকলো তৃতীয়ত বরং তার যত কুফুরি এবং সিঁড়ি কিংবা অন্যায় আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মধ্যে তার মধ্যে এমন একটা বল হলো যা সৎসাহস হলো স্বীকৃতির ভিতরে কল্যাণ জাগতিক কল্যাণ নিহিত রয়েছে যা আমরা স্পষ্ট হলাম যে তৌহিদের এই বিশ্বাস মানুষকে এক আল্লাহ স্বাধীনতা দান করে তৌহিদের বিশ্বাস মানুষকে দান করে সামাজিক একটি লক্ষ্য পথে রাখে আর যখন তৌহিদের বিরুদ্ধে মানুষ চলে যায় সিরিকে আসে তখন মানুষ সন্দেহের বেড়া জেলে হইয়া নিজের ব্যক্তি ও বৃষ্টি সমগ্র জীবনে একটা ধ্বংস ডেকে আনে কাজেই আসুন তৌহিদের এই বাস্তব উপকারিতা অর্থাৎ ইসলামের প্রথম রুকুন আর শেদুল্লাহ ইলা এর বাস্তব উপকারিতাকে আমরা উপলব্ধি করি তাহলেই এর যথার্থটা আমরা নিরূপণ করতে পারবো আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে ইসলামকে বোঝার এবং আমল করার তফি করুন আমি এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে অতিথিবৃন্দদেরকে মুবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় আরজ করছি ইলাহা إلا أن تأستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته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 जानून थ जापर्हान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ कल रे आठटाय पुन सम्प्रचार सकाल सार्ला दे কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামের নারীর মর্যাদা কাল সন্ধ্যা